আসসালামুক মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযিলহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আন্না সাইয়াদানা ওয়া সানাদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সললা আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادتيا لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قَالَ رسول الله صَلَّى الله عليه وسلم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم াম সুবাহ শুক্রিয়া জ্ঞাপন করছি जिन्हें के प्रति जुमार न्याय आज के मस्जिदी आशार तौफिक एनाएत करी आल्मदुल्ला गत कैक जुमा पर्त आत्ार विभिन्न रोग रोग उत्स रोग प्रवेशारब नहीं आलोचना पेश कर <coughs> আজকে আলোচনা হবে মূলত এই আধ্যাত্মিক রোগের প্রতিকার এর চিকিৎসা কী মূলত এজন্য আজকে যে আমরা আলোচনা করব তার মূল বিষয় থাকবে তার শিরোনাম থাকবে ইসলামের পঞ্চ বেনার হাকিকত ইসলামের বেনা পাঁচটা কেন এই পাঁচটা বেনা রাখা হলো आध्यात्मिक रोगे चिकित्सार जो विभिन्न रकम अजीफा विभिन्न रकम तरिकार सृष्टि हो सब तरिका एवं सब जत रकमें विभिन्न पथ विभिन्न मतर सृष्टि होर मूल स्लोगान आध्यात्ता आत्मशुद्धि हमारा आजकल आलोचन औषध गो निर्धारण औषध निर्धारण करते न अथवा आल्ला आल्ला रसुल बोल्टा दिव्य सुबह इसम कर मानुषे आत्मा के शुद्ध करण मानुष रोग गो प्रवेश कारण की मानुष के अल्लाह रबुल आलमीन एम भाव सृष्टि कर मानुषर मध्य पृथिवीर विभिन्न उपादान दिए सृष्टि कर आगे आलोचना कर पृथ्वी आपनी जाबग नमुना मानुषर मध्य पा जाए यह क्यों क्यों नाम दिए जाम खलाएक छोट्ट पृथिवी क्षुद्र पृथ्वी পৃথিবীর মধ্যে যে উপাদানগুলো পাওয়া যায় তার মধ্যে মৌলিক উপাদান চারটা আগুন পানি মাটি বাতাস মানুষের মধ্যে মাটি আছে আমি এটা ব্যাখ্যা দিয়েছিলাম যে খালি আছে তা না এই পৃথিবীতে যত রকম মাটি পাওয়া যায় মানুষের মধ্যে সব রকম মাটি পাওয়া যায় দুনিয়ায় কোথাও মাটি উর্বর শক্তি বেশি ফসল খুব বেশি হয় আমাদের মাথা দাড়ি এগুলো তার সাদৃশ্য কোথাও ফসল মোটি হয় না মরুভূমি হাতের তালু পায়ের তালু তার নমুনা কোথাও ফসল মোটা মোটামুটি হয় শরীরের অন্যান্য জায়গাগুলো তার নমুনা কিছু ফসল হয় একেবারে মরুভূমিও না আবার একেবারে একেবারে সেই উত্তরবঙ্গের বা একেবারে দক্ষিণে সেই ধানের ক্ষেতও না মাটি সব রকম পাওয়া যায় পানি পৃথিবীতে যত রকম পানি পাওয়া যায় মানুষের মধ্যে সব রকম পানি পাওয়া যায় পৃথিবীর পানি কোথাও লবণ পানি কোথাও মিষ্টি পানি কোথাও তিক্ত পানি কোথাও নষ্ট পানি আল্লাহ সাহা মানুষের দেহের মধ্যে সব রকম পানির নমুনা রেখেছেন মিষ্টি পানি জিহিবার নিচের থেকে খাবারের জন্য যে পানিটা আসে এই পানি যদি না আসত আপনার সবগুলো কাল মুখে গুঁড়ো হয়ে যেত আল্লাহ রাবুল আলমী সেজন্য মিষ্টি পানির ফোয়ারা জারি করে দিয়েছেন আপনার জিহিবার নিচের থেকে লবণ পানি ঘামের পানি চোখের পানি এগুলো লবণ পানি আবার পিত্তের থেকে যে পানি বের হয় তিতা পানি আবার পেশাবের পানি বা অন্যান্য যে পানিগুলো বের হয় এগুলো নষ্ট পানি এমনি ভাবে পানির থেকে বিভিন্ন সময় জলোচ্ছ্বাসের শুরু হয় মানুষের থেকেও সেগুলো হয় আপনি দেখবেন মানুষ নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় এবং এটার সাথে যাতে ধুলাবালি ঢুকতে না পারে সেজন্য আল্লাহ রাবুল আলমিন পছন্দ একটা সুন্দর নেটের ব্যবস্থা করেছেন জানালার ব্যবস্থা করেছেন এরপরে ওটা অতিক্রম করে যদি ভিতরে কোনো ধুলাবালু যায় একটা লালা জাতীয় পানির সাথে মিশিয়ে ওটাকে বের করার চেষ্টা করা হয় এরপরেও যদি ওটাকে অতিক্রম করে ভিতরে যায় এবারে টর্নেডো কি হচ্ছে একশো নব্বই দুইশো এই সুইশো কিলোমিটার বেগে বাতাস চলে এই জন্য দেখা যায় একটা গ্রাম লন্ড ভন্ড হয়ে যায় আর মানুষের হাঁচির সঙ্গে যে বাতাস বের হয় তার গতিও দুইশো বিঘের উর্ধে দুইশো কিলোমিটার বেগের ঊর্ধ্বে তো বোঝা গেল যে আল্লাহ সব তালা এখানে সব ব্যবস্থা রেখেছেন এরপরে পানি মাটি আগুন আগুন তো মানুষের মধ্যে আছে আগুন মানুষ দৌড় দিলে শরীর গরম হয় রাগ করলে মানুষ গরম হয়ে যায় জ্বর হলে শরীর গরম হয়ে যায় এগুলো আগুনের প্রভাব এজন্যই তো পানি দিয়ে ঠান্ডা করতে হয় এরকম ভাবে। বাতাস মানুষের মধ্যে আছে যেমন বিভিন্ন প্রাণী বসবাস করে পানির প্রাণী এখানে তা আছে ডক্টর রোজ একজন আমেরিকান বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে মানুষের শুধু মুখের মধ্যে দুইশ প্রজাতি জীবনে বসবাস করে আর শরীরে অন্যান্য জায়গায় ঈদের বাজারে বা মেলার সময় যেরকম ভাবে মানুষ ধাক্কা ধাক্কি করে ভিড়া করে চলে মানুষের দেহের মধ্যে অত প্রাণী বসবাস করে উনি একটা প্রমাণ করেছেন যদি তোমার বিশ্বাস না হয় পরিষ্কার সাবান দিয়ে গোসল করে নতুন গেঞ্জি গায়ে দিয়ে শিরুমে তিন দিন থাকো আর গোসল করো না এরপরে শরীরে ঘষা মারো দেখব যে ময়লা বের হয় এই ময়লা থেকে এলো তোমার শরীরে যে সমস্ত বিভিন্ন রকমের জীবাণু বসবাস করে ওদের মলমূত্র ওদের কোষগুলোই হচ্ছে এই সব। এছাড়া আমরা তো দেখি মানুষের দুনিয়ার যেমন বন জঙ্গলে বিভিন্ন হিংস্রাণী বসবাস করে মেয়ে লোকের মাথায় উকুন হয় আর কত রকম কিছু হয় বিভিন্ন রকমের কৃমি হয় এগুলো তো আমরা দেখি এইভাবে পাহাড় পর্বত এই ছোট ছোট টিলা পাহাড় পর্বত হাড্ডি তার সাদৃশ্য এইভাবে সবগুলো জিনিস মানুষের মধ্যে সামন্নিত। यह मानुष के बलाअल सामनय आगुन एक मौलिक उपाधान ये जेमन विभिन्न उपकार मानुषर कर आगुन प्रभाव आगुन एर वैशिष्ट हम थोड़ा আগুন যদি কোন জায়গায় জ্বালানো হয় সে উপরে উঠে নিচে নামা সে জানে না মানুষের মধ্যে আগুন আছে এই আগুনের প্রভাবে মানুষ অহংকারী হয় এর প্রমাণ কারিমে ঘটনা প্রমাণে বলা হয়েছে আল্লাহ রাবুর আলমীর শয়তানকে হুকুম দিলেন ইবলিসকে হুকুম দিলেন আদমকে চেষ্টা করো সে চেষ্টা করলো না যুক্তিবেশ করল কি আনা হয় আমি আদমের চেয়ে উত্তম কারণ কি তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুনের গতি ঊর্ধ্বে মাটির গতি অতএব যুক্তির কথা হচ্ছে আগুন উপরে থাকবে মাটি তার সামনে নত হয়ে চেষ্টা করবে তাহলে ইবলিস যে অহংকার করলো এর মূলে ছিল আগুন ছিল কি আগুনের প্রভাব অহংকার मानुषर मध्य आगुन आई मानस अहंकारी है रोगी रोग गुफुर नेत्याचार अहंकार हसराश्री कत बिंसा विद्वेश मानुषर्चा लोबल मिथ्या আল গাদ রাগ আল জাহাল মূর্খতা অনুসরণ করা বাপদাদা যুদ্ধে করেছি আল বেদাৎ বেদাহাত এই সবগুলো হচ্ছে রোগ এই রোগগুলোর মূলত উৎস আছে কতগুলো আগুনের কারণে মানুষ অহংকারী হয় এরপরে পানি আর একটা মৌলিক উপাদান পানির স্বভাব হচ্ছে একে যদি আপনি সমতল জায়গা ছাড়েন সে আরও জায়গা দখল করবে তার মানে লোভ পানির স্বভাব এই মানুষ যদি দশটা বাড়ির মালিক হয় আর পাশে একটা ঝুঁপড়িওয়ালা থাকে সবসময় চেষ্টা করে ওই ঝুপড়িওয়ালা কোন দিন থাকবে चाय कुीगत करते गुदामजात करते मानुषेटी मानुषो चाय तरह हाथ जा सब गो कूक्षिगत करा कणता बखल এটা এই মাটির স্বভাবের কারণে এরকম বাতাস এর স্বভাব হচ্ছে যেখানে এখানে সে খালি জায়গায় পাবে সেখানে দখল করবে এই জন্য মানুষও চায় যেখানে আছে সেখানে আমাকে চিনুক জানুক আমার নাম প্রচার হোক এই নামের জন্য সব কিছু করা এটা আর একটা রোগ লৌকিকতা রিয়া বলে যেটাকে এটা একটা শিরিক আল্লাহ রাব্বুল আলমিন এই সবগুলো রোগের চিকিৎসার জন্য কতগুলি আবাদত আমাদের নির্দেশ করেছেন চিকিৎসার জন্য হুকুম দিলেন সালাদ আদায় করো পাঁচ সালাদ তাহাজুদ নামাজ পড়ো এজন্য জন্য বলা আছে নামাজ পড়লে কি হবে নামাজের শুরু থেকে আপনার তাহারি আপনার তাহারি মেয়ে হাত উড়ে কাত পর্যন্ত হাত উড়ে দেয় কান পর্যন্ত এরপরে অপরাধের মতো হাত বেঁধে দাঁড়াতে হয় এরপরে দেয় এবং সে বলে মিনা নয় মাটির সঙ্গে এটা তার ভাবে বুঝায় যে আমি তো মাটির থেকেই সৃষ্টি আবার মাটির সঙ্গে বিলীন হয়ে যাব। আমার এক তুমি যদি পৃথিবীকে কিছু উপকার করতে চাও মানুষের কোন উপকার করতে চাও আগে নিজেকে মাটির সঙ্গে মিটিয়ে দাও যেভাবে একটা দানা নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দেয় তারপরে তার থেকে গাছ বের হয় অঙ্কুর হয় গাছ হয় এর থেকে ফল ফলা হয় মানুষ উপকৃত হয় ঠিক তেমনি ভাবে তুমি যদি পৃথিবীতে কোন উপকার করতে চাও আগে নিজেকে মাটির মানুষ বানাও বিনয়ী হও এই জন্য সালাতের মধ্যে খুশু খুদু একটা অংশ আছে বিনয় প্রকাশ করা আল্লাহর কাছে নম্র হয়ে আত্মসমর্পণ করা আর এইরকম যখন কোন ব্যক্তি সালাত আদায় প্রকার অশ্লীল এবং বেহায়াপনার কাজ থেকে বারণ করে কে সালাদ এটা উদিফ হয় না যদি পাঁচ সালাত কোন ব্যক্তি ঠিক মতো বা জামাত পরে তার ব্যাপারে ইমানে সাক্ষী দাও সাক্ষী দাও সাক্ষী দেয় হয়তো দেখান লেখা সাক্ষী দিতে হয়তো নলে লেখা আপনি কি করে জানবেন যে তার ইমান আছে কিন্তু আল্লাহ রসুলাম বলছেন যে যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখো ঠিক মতামের সঙ্গে গুরুত্বের সঙ্গে আদায় করছে তার ব্যাপারে সাক্ষী দাও যে সালাত যদি পরে তাহলে সে অবশ্যই ইমানদার হবে এই একটা বড় অজিফা সালাদ খবর নেই কোন কৃষককে অজিফা দিলে সেই করে ঠিক মতো সালাদ আল্লাহ রসুল সাল্লাম মৃত্যুরে আক্রান্ত মৃত্যুর শেষ মুহূর্তে মৃত্যুর আগের যে কথা তা দেখা যায় আসলাত হুকুম खबर नहीं छाड़ल से ঠিক মতো নামাজ পড়ো এটা আল্লাহর যদি কোন ব্যক্তি ঠিক মতো নামাজ পড়ে এরপর অন্য বিধানগুলো বিধান পালন করে সে যদি কোনো পীরের অজিফা না পরে মুরিদ না হয় তাতে কি জাহান চলে যাবে কেন এইগুলো আসতে আমি সালা চলে আসবো যে এই বিকল্প কেন করে হচ্ছে মানুষকে আল্লাহর থেকে রাসুলের থেকে দূরে সরিয়ে মন ধরা তৈরি করার জন্য করা করেছে খ্রিস্টানরা এই জন্য সালাহ একটা ঔষধ আগুন অহংকার এই অহংকার রোগের চিকিৎসা হচ্ছে সালাতের মাধ্যমে দুই নাম্বার ছিল কি মাটি মাটির প্রভাব ছিল কৃপনতা মাটি উপরে যা পায় সব কিছু তার ভিতরে গোপন করে রাখে কুক্ষিগত করে মানুষের মধ্যে মাটি রয়েছে সেজন্য মানুষ এগুলো করতে চায় আল্লাহ সুবাহ এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য ঔষধ দিলেনা জাকাত আদায় করো জাকাত আদায় করো। গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ জাকাত যখন দিবে মানুষ বুঝবে যে তার নিজের সব কিছুর মালিক না যা উপার্জন করলো এগুলো সবগুলো তার মাহরুম তাদের মালের মধ্যে বঞ্চিত লোকদের অধিকার রয়েছে অধিকার আল্লাহ আকবার ইসলামের প্রথম গরিবরা বেশি এসেছিল কারণ কি যখন তারা দেখলো এমন একটা সমাজে বাস করছে ধনীদের থেকে টাকা নিল সুদে এরপরে সুদের থেকে সুদ সুদের থেকে সুদ চক্র বৃদ্ধি আকারে দেখা যায় টাকা নিল এক হাজার সুদ দিলো দুই হাজার তারপরেও তার ঋণ পরিশোধ হয় নাই এইভাবে সুদে জর্জরিত হয়ে মুক্তির কোনো দিশা তারা পাচ্ছিল না অপেক্ষা করছিল রবের কাছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল হে আমাদের রব তুমি আমাদেরকে থেকে মুক্তি দাও এই মুহূর্তে আল্লাহ এবং অধিকার হ্যাঁ অধিকার এই বড় বড় বিল্ডিং বড় বড় ব্যবসায়ী টাকার পাহাড় করেছে যারা এদের মালের মধ্যে তোমাদের অধিকার রয়েছে বলে আমরা অধিকার কেমনি আদায় অধিকার আদায় করে ইসলামে চলে আসো ইসলাম গ্রহণ করো ঐক্যবদ্ধ হো তারপরে অধিকার আদায় করো এবং সত্যিকার অর্থে ইসলামের বিজয় হলো আল্লাহ করলেন এরপরে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম তাদের সমস্ত দায় নিজের কাজে তুলে নিলাম আদি দেখুন সব কেলা করে মালান আল্লাহ আলিহি যে ব্যক্তি মাল রেখে মারা যাবে তারা অদিষ্টা নিয়ে নেবে আমি সেখানে ভাগ বসাবো না রাষ্ট্রের প্রধান হিসাবে মুসলিম জাতির দায়িত্ব হিসাবে সমস্ত দায় দায়িত্ব আমার কাজে তুলে নিলাম আছে কোন পৃথিবীর অর্থনীতিবিদ কোন রাষ্ট্র কোন লিডার যে ঘোষণা করবে আমার রাজ্যের ভিতরে ঋণগ্রস্ত থাকে ইসলামের একটা মূল রোকন একটা জাকাত জাকাত আদায় করা এটা আমাদের সালাদ এই জাকাত কোরআনে পরিষ্কার বলা আছে ইসলাম যদি রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত হয় खिलाफत देन क्षमता भाव सलाद कायम करकृत मानूष हो যদি থানায় ওসি সাহেব সেই ওসি পুলিশদের কাছে আর ঘুষ পারবে না এরকম যদি ডিসি সাহেব ইমাম হন এবং মন্ত্রী ইমাম হয় এই লোকে আর ঘুষ খাওয়ার কোন সাহস করবে না এই সালাতের মাধ্যমে রাষ্ট্রীয় যখন তারা আল্লাহর কাছে বিশ্বস্ত বান্ধব হয়ে গেল আল্লাহর কাছে জবাবদেহি করার মতো ইমান তৈরি হয়ে গেল এরপরে বলো আত জাকাতকে জাকাত দিয়ে দাও তাদের আদায় করো জাকাত জাকাত আদায় করবে তার পাওয়ার ছাড় আদেশ হয় না মারুফের জন্য ক্ষমতার প্রয়োজন এরপরে চার নাম্বার কাজ করবে না হওয়ান অন্যায় অশ্লীল কাজ থেকে তারা নিষেধ করবে এই নিষেধ করার জন্য হুকুমত দরকার শাসন দরকার ক্ষমতা দরকার আপনি ক্ষমতা না থাকলে আপনি নিষেধ না করতে পারবেন না অনুরোধ করতে পারেন বা এই করবেন না এটাকে নিষেধ বলা হয় না এটাকে অনুরোধ বলা হয় আমর বলা হয় কাকে আদেশ সমস্ত আমর বলা হয় নিজে অধীনস্থদের উপরে ক্ষমতা সম্পন্ন হয়ে অধীনস্থ লোকদেরকে এই কাজটা করো বলে হুকুম জারি করার নাম হচ্ছে আদেশ আমর ক্ষমতা না থাকলে রাষ্ট্র কায়ম করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতির হাতে না পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব না ইসলামের কিছু কাজ করতে পারেন আপনি রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠান হলে পরে सरकार शंपुर्ण दल गोलम दलाली सरकार जो टा जमा दिन आगे तुम्हारे सरकार केम करते আল্লাপন হবে না যার মন্ত্রী নামাজ পড়ে না সচিব নামাজ পড়ে না বেনামাজি করে সাহায্য টাকা দেওয়া যায় কোরআন বলছে সমস্ত সহসা এবং মন কা থেকে বিরত রাখে বললাম জাকাত ইসলামের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি এবং এর পৃথিবীর দারিদ্রতা এখনো সহজে করা যায় আপনি হিসাব করুন এই শহরে কয়জন কোটিপতি আছে এক কোটি টাকার মালিক যদি অতিরিক্ত থাকে তাহলে দেখা যাবে তার আড়াই লাখ টাকা জাকাত আসবে এরকম কোটিপতি কতজন আছে আর জাকাত আমাদের দেশের লোকেরা দেয় ওই জাকাতের সময় আসলে দেখবেন শাড়ি লুঙ্গি শাড়ি জাকাতের শাড়ি পাওয়া যায় জাকাতের শাড়ি থেকে পাতলা সুতা দিয়ে তৈরি করে কাঁচা রঙ করে কিছু শাড়ি জাকাতের শাড়ি তোমার এই জাকাতের শাড়ি দেওয়ার জন্য জাকাতের অর্থ ব্যবস্থা চালু করা হয়েছিল এ খ্রিস্টানরা মুসলিম জাতির মৌলিক যে কাজগুলো সব জায়গায় আঘাত করেছে ওরা দেখাই দিল এই কাজগুলো করো জাকাত দাও এই জাকাতের উদ্দেশ্য জাকাতের উদ্দেশ্য ছিল একদিকে আত্মশুদ্ধি করা মানুষের অন্তর থেকে মানের মহাব্বত দূর করে দেওয়া হাদিসে বলা হয়েছে আমার মাল আমার মাল মাল আমার মাল আমার মাল আমার বাড়ি আমার নারী তুমি কি চিন্তা করেছ কি তোমার ইফা যা তুমি খেয়েছ প্যাক বয়ে খেয়েছ আর বন ভরে নষ্ট করেছে যা তুমি পরিধান করেছো। সেগুলো मृत्यू संगे संगे अरिश देर मालिकाना चले जाए कलिकाना चले जाएकान चले जाए, जाए। एह, तो शयान कत सुंदर सजिए दिए মৃত্যুর পরে মৃত ব্যক্তির সম্পত্তির থেকে সম্পত্তির সাথে ভাবে চারটে হক সম্পৃক্ত কয়টা হক এক নম্বর মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির থেকে প্রথম কাজ হচ্ছে তাকে কাফন দাফন করানো এই কাফন দাফন করাতে গিয়ে যে টাকা ব্যয় হবে সেটা ব্যয় করা হবে এরপরে যা থাকবে তা দিয়ে দুই নাম্বার কাজে আসবে আদা উদ্বয়ন ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধ করার পরে যদি কিছু থাকে তিন নম্বর কাজ হলো তার যদি ওসিয়াত থাকে ওসিয়াতগুলো পূরণ করা এক তৃতীয় অংশ মাল থেকে এক তৃতীয় অংশ মাল ওসিয়াত আদায় করা হলো ওসিয়াত থাকলে না থাকলে তো আদা দরকার নেই ওসিয়াত আদায় করা পরে চার নাম্বার কাজ হচ্ছে ওয়ারিসদের মধ্যে বন্টন দিয়ে দেওয়া আল্লাহ ভাগ অনুযায়ী বিরাট আকারে খাওয়ান দেয় যাই না সেদিন আমাকে এখানে এক মুসলিম বললেন যেহেতু ঋণ রেখে মারা গেল এক লক্ষ টাকা খরচ করে খাওয়ন দিল ঋণ আদায় করেনা এটা কেমন হলো আমি বললাম দুইটা হারান কাজ করলো एक हराम क्या कर लो ऋण परशोध करा फरज आल्लर देव विधान करलो हराम कलो कर दुई नम्बर क्या करलो आल्ला कर नबी মৃত্যুর পরে তিন দিন পরে সাহাবা কেরাম করে মিরাদ দেন নাই চল্লিশা করেন নাই মৃত্যু পার্সী করেন নাই মৃত্যু এই যে খতিকা কোরআন করানো সম্পূর্ণ লেখা আছে তাপশ্রীরে মারফুল কোরআন একচল্লিশ নাম্বার তাপশ্রীরে পরিষ্কার করে দেখুন লেখা আছে শিরোনাম দিয়ে লেখা আছে মৃত্যু ব্যক্তির সালে জন্য পরে সম্পদের মালিক কি মৃত্যু ব্যক্তি না অরিস্টা অরিসদেরকে দেওয়া হয় নাই মেয়েদের ঘট নষ্ট করে আজকে যারা মেয়েদের নিয়ে আন্দোলন করে সমান অধিকার চায় আমি বলি ইসলামের জন্য আন্দোলন করো ইসলাম যে হক দিয়েছে ব্যবহার মলিন হয়ে গেছে বোন বাবার কবরস্থারিকে ফেল ফল করে কাঁদে আর বলে ভাইয়ের কাছে কোন আদর নাই আমার ভাতি আদর করে না মুখ মলিন করে আবার স্বামীর বাড়ি ফিরে যায় আজকে সমাজের এই চরিত্র আর সেই সমাজ আল্লাহর ধরে। ঠকিয়েছে আল্লাহ জাতি এই সম্পত্তি বন্টনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন নবীর দায়িত্ব দেন নাই কোনো উন্মতের দায়িত্ব ছাড়েন নাই কোন মুফতির দায়িত্বে ছাড়েন নাই আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে ফুরাই নে एक पुरुष सन्तान नारान सम्पत्ति पा यार कर आईन टाइम বলা হচ্ছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে বলে আল্লা শাস্তি যে ব্যক্তি দিন বদল করলো মান বাদুহু ইসলামী হুকুমাত এই সমস্ত নাস্তিকা মূর্তা দিকে ধরে ধরে জবাই করা হবে ইসলামের বিধান এটা কারণ আল্লাহর বিধানের ভুল ধরার মতো রাসুলের ভুল দরার মতো দেখাবে সেই ব্যক্তির থাকার অধিকার নাই আল্লাহ পরশুদিন রাজশাহী কে বলেছে নবীরা সব সন্ত্রাসী ছিল আমাকে এক ছাত্রপত ছাত্র আছে আজকে এখানে ছাত্র ফোন করে বলল যে এইরকম কাজ করেছেন কি করা যায় আমি প্রতিবাদ করো যদি দিবে আল্লাহ ভুল দাঁড়াবে তোমার চলে যায় নবীর সম্মানের জন্য আল্লাহ নবীর দিন কায়ও দুনিয়ার কোনো শক্তি করতে পারবে তার চরম তোমরা আমি পাচ্ছি এইখানে থাকতো মেসে আগে কিছু বুঝে আর সে আমাকে ফোন করে বললে এই কাজ হয়েছে এই গতকালের ঘটনা আপনার খোঁজ নিয়ে দেখেন এজন্য জন্য বলি সব জায়গায় দাঁড়াও প্রতিবাদ করুফাররাহুদি খ্রিস্টানরা অনেক মিশন নেমে নিয়ে মাঠে নেমেছে আমি সেগুলো শুধুগুলো দেখাব। যাই হোক আমি বলছিলাম যে জাকাত নামাজ জাকাত এরপরে থাকে কি হচ্ছে পানি পানির রোগ ছিল কি? ছড়ানো এক সমাত জায়গায় ছাড়লে সে আরো জায়গা দখল করে ঠিক মানুষের মধ্যে পানি আছে সেজন্য মানুষ লোভী হয় খুলে কালে এংসানো হালুয়া মানুষের স্বার্থে লোভি করে সৃষ্টি করা হয়েছে এই পানির স্বভাব এটা রোজার বিকেল বেলায় মনে হয় খাবার সামনে আসলে জক চক শুদ্ধ খেয়ে ফেলি কিন্তু তারপরে খাওয়া হচ্ছে না কি জন্য আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে বোঝা গেল खाद्य पानी स्त्री सब गो बाधा नहीं मानुष जो आल्ला भया रखे तरह के नियंत्रण करोजा फरजे आता बताास सम्पर्म बताास दुनिया जो जगह खाली जगह पाए दखल कर मानुषर मध्य बतास मानुष चाय सब जगह प्रचार हक नाम हक আল্লাহ রোগের চিকিৎসার জন্য সামনে চলে যায় পত্রিকায় ছবিটা আসুক তুমি কাজ করছো কাকে খুশি করার জন্য আল্লাহকে না মানুষকে রিয়া লৌকিকতা এটা একটা সিরিক হাদিসে বলা আছে আর রিয়া জন্য। এটা শিরিক এটা হানাসি বাজাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লিখেছেন যদি কোনো ব্যক্তি কোনো ইমাম রুকুতে গেল এবং শেষদাটা রুকুটা লম্বা করলো কি জন্য মসজিদের বড় মাতুব্বার সাহ সভাপতি মনে করলো যে লোকেরা সালাদ আসছে আম মুসল্লি কারো তাজিমের জন্য না সেই জন্য সে রুকু সেম্ব করে এটা আবার এর মধ্যে পড়বে না তাজিম কারণ সালাতের মাধ্যমে তাজিম করা হয় কার चिकित्सा दिल चार औषध खेत होषद की मानुषे डाक्टर परामर्श अनुजाई खाए ना कि मन गा खेल এই নামাজ রোজা হজ জাকাত এইগুলো সাদৃশ্যতাপূর্ণ কিছু কাজ অন্য ধর্মের লোকরাও করে হিন্দুরা মূর্তির সামনে গিয়ে পূজা করে দাঁড়িয়ে থাকে অনেকে পরে যায় এরকমভাবে আমরা যেমন হজ করি ওরা গয়া কাশে গিয়ে তারপরে কি করে ওই যে যা করে করে আমরা মক্কায় গিয়ে সাফা মারা পাহাড়ে দৌড়াই ওরা গিয়ে হিমালয় পর্বতের চূড়ায় ওঠে আমরা মক্কায় গিয়ে জমজম পানি খাই ওরা গঙ্গায় স্নান করে এমনি ভাবে আমরা কোরবানি করি ওরা পাঠা পাঠাবলি যায় এইভাবে দেখা যায় অনেক বিষয় মিল আছে আমরা রোজা রাখি ওরা উপবাস করে এইভাবে ধর্ম পালন করলি চলে আমাদেরকে মনে করতে হবে এই সবগুলো এক একটা এমাদত আমি এগুলো বলে শূন্য শূন্য শূন্য এক লক্ষ শূন্য লেখলেও কোনো মূল্য নাই যদি তারা আগে কিনা থাকে ভাবে এর ইসলামের বেনা হচ্ছে পাঁচটি জিনিসের উপরে কয়টা জিনিস এক নাম্বার জিনিস হচ্ছে এক নাম্বার হলে এইটা যে আল্লাহ ছাড়া আর কোন লাহা নেই আল্লাহ ছাড়া আমার জীবনে কোন এবাদত করার উপযুক্ত নেই ইবাদত পাওয়ার উপযুক্ত নেই আমার অনুগত্য আমার সবকিছু হবে আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য সব কার জন্য এক আল্লাহর জন্য যিনি রব আল গোটা আলম সমূহের যিনি রব সে আল্লাহর জন্য আমার সবকিছু নামাজ রোজা হাসাত কোন তরিকায় মানুষ তৈরি করেছে মন করার তরিকা সাহবাহ আর কোন তরিকা ছিল কিসের তরিকা এই লোকগুলোর জন্ম কত সালে হয়েছে হিসাব করো আজকে আমাদের সমাজে নবীদের চেয়ে বড় করে প্রকাশ করে এই সমস্ত কে আমার অলিদের সাথে তুমিও সেই তরিকায় করো তোমাকে কে অধিকার দিয়েছে তরিকা তৈরি করার জন্য কে তোমাকে অধিকার দিল তুমি আব্দুল কাদের জেলার নামে তরিকা তৈরি করবে কাজ তরিকা সে একজন বড় আলেম ঠিক আছে से आल्लाशु ने आल्ला कार तरिकायबीर तरिका तुम से हत কোন নজ কি হবে না এমনি মাজার শীের দ্বিতীয় ইসলামে আজিন, যেই ব্যক্তি বেদাওয়াত করে আল্লাহর হুকুম যেরকম রসুলের তরিকা যেরকম সেই তরিকা বাদ দিয়ে মন গড়ার তরিকায় যে ইবাদত করে एक इबादत तैरि करलो अथवा इबादत भिन्न पद्धति तैरि करलो आल्लाई व्यक्ति बेदात नाम जिहाद दफलते ग्रहण जो्य है इस्लामे कैमाता अजीन से इस्लम तेमी भाई जाए जे रखम भाव आटार खमिर चूल बस आटा तरह संगे लागे ना ठीक तेमी भाई लोकताओ इसम के बेर चले जाए এজন্য আজকে যে সমস্ত মস্তিষ্ক বেদাত আছে ভরা। কারণ কি ইনশাল্লাহ এটা আগামী জলোচনা হবে এই বেদাঁত কেন আসলো কারণ আমেরিকা এখানে লেখা আছে আমেরিকার একটা এখানে গোয়েন্দা রিপোর্ট আছে এখানে এখানে লেখা আছে আমেরিকার নাইন ইলেভেনের পরে আক্রমণের পরে বার বার ভুল পদক্ষেপ নেওয়ার পর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম রেডিও টিভি সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এবং এক গোপন ভাবে কমপক্ষে চব্বিশটি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য কোর্স চালুর জন্য ইসলাম ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্য অন্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে মডারেট ইসলাম আধুনিক ইসলাম নরম ইসলাম মধ্যপন্থী ইসলাম আমেরিকার রিপোর্ট এটা আপনাদের পরে বিস্তারিত আলোচনা করা হবে এই জন্য আমি বলছি এহুদি খ্রিস্টানরা মুসলিম জাতির মৌলিক কাজগুলো পরিবর্তন করে দিয়ে ইসলামকে ঢুকিয়ে দিয়েছে এখন মুসলিম যে দিয়ে দিয়েছিলেন আমি আত্মসুদ্দিন আলোচনা করছিলাম যে আল্লাহ তালার দেওয়া হুকুম নামাজ রোজা হাত জাকাত যদি কোনো ব্যক্তি ঠিক মতো এইগুলো পালন করে হালাল হারাম বাছাই করে চলে সে মুক্ত থাকে মিথ্যা কথা না বলে চোখন খুড়ি না করে ধোকাবাজি না করে এই সমস্ত জিনিস থেকে পরেজ করে হিংসা বিদ্যেষ মিথ্যা পরে সেই ব্যক্তি না কিন্তু আজকে পিড়িরা ফরজ বানায় সে পীরে গেছে মরদিদেই পরিষ্কার লিখেছে পিড়িরা আমি কয়টা বইয়ের নাম বলবো অনেক পীরের বইতে লিখেছে এই দেশের সবচেয়ে হক্কানি পীর বলে যাকে চর্মনাই পীর বই মওয়াজে সাকিয়া এর 55 নম্বর পৃষ্ঠা লিখেছে পীরের কাছে murid হওয়া ফরজ পীরের কাছে murid হওয়া কি ও আমার মুসলিম জাতি নামাজ ফরজ কার গুন দেবতা আছে রোজা ফরজ কোন দেবতা আছে হজ ফরজ কোন দেবতা আছে যাকাত ফরজ কোন দেবতা আছে পীরের কাছে murid হওয়া ফরজ কোন কিতাবে আছে কোরআন হাদিসে আছে কইরে করা শরীয়ত মান করা শরীয়ত এইভাবে শরীয়ত থেকে আজকে আমাদের দেশে মুজাহিদ কমিটি আছে মুজাহিদ কমিটি কি করে জিকির করে কি করে এইটাই আমেরিকা শিখাইছে চক্রান্ত বাস্তবান করছে আপনি আশ্চর্য বিভিন্ন কাজ করার জন্য বাংলাদেশে আমেরিকা টাকা দিচ্ছে এই আমাদের বুঝতে পারে আজকে আত্মশুদ্ধি আমি গত কয়েক সপ্তাহে আলোচনা করেছিলাম আত্মশুদ্ধির জন্য ঔষধ দিয়েছেন কে সেই নাম রোজা সেই নাম এইগুলো করো এরপর যদি তুমি আর কোন অধিভাবর্তায় না পারো হালাল হাম বাসাই করে চলো তাহলে সে ব্যক্তি আশা করা যায় সে ব্যক্তি আল্লাহ কাছে না কিভাবে বেনাই গুলো এইগুলো বাদ দিয়ে আমার কাছে আসে পুজো একটু অধিভাবাই দেন অধিপত আল্লাহ দিয়েছেন नबीन बड़ो अल्लाह रसुल हादी सब खुले खुले बोले गो अल्लाहम सकल के विषय गुलल कर दान कर